আসসালামুকমতারকিলশক বৃন্দ আমরা ধারাবাহিক ভাবে বাংলা एक नियमित प्रोग्राम सामने धारावाहिक दस मानुष्ट जीवन सबसे मूल्यवान सम्पदीद जीवन एके बारे अचल तवहिद छा मानुष जीवन कह छा मानुषकाल और पर सफलता आशा जाए ना तवहिद বিধ্বংসী বিষয় হল শেরক যে শেরক অত্যন্ত একটি সূক্ষ্ম বিষয় আল্লাহ রসুল সালি হুসাল্লাম তিনি বলেন আমার এই উম্মের মাঝে শেরকের বিষয়টি হল ছোট্ট কালো বিবিলিকা। যেমন সূক্ষ্ম আব্বাস রাজিয়াল এটাকে তিনি আরো বর্ণনা দিচ্ছেন কালো অন্ধকারে কালো পাথরের উপর ছোট্ট পিপিলিকা যদি চলাফেরা করে তাহলে এই ছোট্ট পিপিলিকার চলার যে চিহ্ন গুলো বোঝা যায় না সূক্ষ্ম দেখা যায় না ইবন আব্বাস রিয়ানহু বলছেন এর চেয়েও সূক্ষ্ম বিষয় হল এসের কের বিষয় প্রিয় দর্শক বৃন্দ আসলে মানুষ আমরা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহ যিনি যিনি আমাদের আমাদের মালিক একক মাত্র মালিক, যিনি আমাদের হায়াত মৌধ সবকিছুর মালিক যিনি আমাদের সব কিছু একক দাতা সেই সুবাহান হাত আলার তাওহিদ তার একত্ববাদকে আমরা জানবো এবং মেনে চলবো আর এই তাওহিদ বিধ্বংসী শেরক থেকে আমরা বাঁচে থাকার চেষ্টা করব এটাই একজন মমিন মুসলিমের দায়িত্ব কর্তব্য কিন্তু প্রিয় বন্ধুরা যখন মানুষ তাওহিদ সম্পর্কে সঠিক তার কাছে ধারণা থাকে না এবং শের্ক সে কি জিনিস সেটাও বোঝে না তখন তাওহিদ থেকে পদস্খলন ঘটে যায় এবং শের্কের সমুদ্রে সে হাবুডুব্বু খেতে থাকে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম যখন বললেন আমার উম্মাচের মাঝে শের হল এত সুক্ষ বিষয় যে ধরনের পাওয়া যায় না এরকম তিনি বললেন হে আল্লাহ রসুল সাল আলি হুসাল্লাম আমরা তো জানি গাই রে আবাদত করা শের এর চেও কে আরো শের রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম একটু কঠিন ভাবেই বললেন যে শের মানুষ বলে যে অমুক যদি না হতো এটা যদি না হতো তাহলে এই ঘটে যেত এটাও সের আল্লাহ তাহলে আনহু আল্লাহ আবেদন করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম জেনে শুনে তো কখনো শের করব না কখনো যদি অজানায় শের কে লিপ্ত হয়ে যাই তাহলে উপায় কি আল্লাহ রসুল সাল্লাহ বললেন আমি কি তোমাকে এমন সংবাদ দেব না এমন একটি বাক্য শিক্ষা দেব না সেটি যদি তুমি পাঠ করো তাহলে আল্লাহ সুভানা হাল তোমাকে সেগুলি ক্ষমা করবেন বললেন যে হ্যাঁ শিক্ষা দিন সে বিষয়টি হলো শিক্ষা দিলেন বললেন বলো আল্লাহ ইন্নি আপনার কাছে জেনে শুনে আমি কিছু শেরকে লিপ্ত হয়ে যাব এটা থেকে আমি আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এমন শেরক অপরাধ থেকে যেটা আমি হয়তো জানি না বুঝিনি না জেনে আমার ঘটে গেছে আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল আলি হুসাল্লাম তিনি কত দয়াশীল কত স্নেহশীল তার উম্মদের প্রতি উম্মাদে তিনি সতর্ক করছেন बहुभा पद देखाउ विध्वंसी शेर लिप्त होते बंद क्षेत्र निय दर्शक बृंद आज के अध्याय आलोचना शुनब जे अध्यय लेखक रही नहीं अल्लाह रसुल्लाहसल्लामी केंद्र कर তিনি বলছেন বাবু কত সচেতন ছিলেন কত তৎপর ছিলেন তাওহীদের সামান্যতম যেন ঘাটতি না ঘটে তৌহিদের সামান্যতম যেন ত্রুটি না দেখা দেয় এজন্য তিনি সময় সচেতন একেবারে সবসময় জাগ্রত ছিলেন শেরকি এবং শেরকের যত পথ খাট রয়েছে সবগুলি আল্লাহ রাসুল সাল্লাম তিনি বন্ধ করে দিয়েছেন মানুষ যেন আকিতা বিশ্বাসের ক্ষেত্রেও কোনো পথে শেরকে লিপ্ত না হয় মানুষ যেন এবাদত বন্দেগীর ক্ষেত্রেও শেরকে লিপ্ত না হয় মানুষ যেন আমল আখলাকের ক্ষেত্রেও শেরকি লিপ্ত না হয় মানুষ তার বাচনিক কথাবার্তার ক্ষেত্রেও কখনো শিরকে লিপ্ত না হয় সব বিষয়গুলিকে সতর্ক করে দিয়েছেন লেখক রেঁধেছেন মূলত এই বিষয়ক লেখক রহম্লা দুটি অধ্যায় বেঁধেছেন পূর্বে আমরা একটি অধ্যায় শুনেছি যে অধ্যায় ছিল বাবু ফি হেমায়াচি আল মুস্তফা সাল আলী আল্লাহ রসুল সাল্লাম তিনি কত তার সতর্ক করেছেন তৎপর করেছেন আর বন্ধ করে দিয়েছেন এমন একটি অধ্যায় আমরা আগেও শুনেছি আবারও লেখক রাহেমহল্লা তিনি তার এই কাজ শেষ করতে যাচ্ছেন শেষের দিকে তিনি শেষের আরেকটি অধ্যায় রয়েছে এর পূর্বেই তিনি এ অধ্যায় তিনি নিয়ে এসেছেন बर शेषेटा प्रदान प्रिय दर्शक बृंद लेखक रेहमा अध्याय मनोज सहकार प्रथम हादी हदीस टी सही हादी रसुल्ला থেকে বর্ণনা করছেন প্রসিদ্ধ আব্দুল্লাহ তিনি বলছেন সাক্ষাতে গেলেন আমি তাদের মধ্যে আমি একজন সেই প্রতিনিধি দলের সদস্য ছিলাম না তাকে কেন্দ্র করে তারা বললেন ফকুল্না অন্ত সৈনা আমরা বললাম যে আপনি আমাদের সৈদ অন্তর্দার আপনি আমাদের মালিক আপনি আমাদের নেতা বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাম কেন বলবো না আফদালুনা ফলা আপনি হলেন আমাদের মাঝে সবচেয়ে মর্যাদাশীল হলেন আপনি এবং মহত্বের দিক থেকেও বরতের দিক থেকে মাখলুকের মধ্যে আমাকেও তোমরা ঠিক সেভাবে সহজ ভাবে সম্বোধন করো তোমাদেরকে যেন শায়তান বিভ্রান্ত না করে ফেলে অর্থাৎ আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করে शयतान जरा तुम विभ्रांत फर्शक बिंदु प्रेरण करोहम्मद सोलह के तार्धमे संरक्षण कर विषय गुली के मानस के पद देखा तउहिदे दिखे एवं दूरे राख्वन से थी पदम क्यों जो बड़ा आलेमे मुफा होते कतण जो उपाधिमूल कत विशेषण नाम ग्रहण कर पी যাদের ভক্ত হয়ে যাই তাদেরকে দিয়ে থাকি ব্যবহার করে থাকি আল্লাহ উপরে আমরা তিনি যেন আল্লাহ সুবাহ তাওহিদ কে সংরক্ষণ করছেন আল্লাহ সুবাহ তাওহিদ এ পরিপন্থী কিছু ঘটে যাক তিনি কখনো চান না কত সতর্কতার সাথে তিনি বিষয়টিকে লক্ষ্য করছেন এমনই ভাবে লেখক রাহমহ তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন তিনি বলছেন যে কিছু সংখ্যক মানুষ তারা সাহাবিরা আল্লাহ রসুল্লাহ সম্বোধন করলেন বললেন هي الرسول هيا أمدير ماذا قولن موي بكتي أبن قولن موي بكتير شنطان أمدير شردار أمدير نتاع أبن أمدير فقال يا أيها الناس قولوا بي قولكم أو بعد قولكم ولا يستهوينكم الشيطان أنا محمد عبد الله ورسوله ما أحب أن ترفعوني মানব সকল তোমরা পরস্পরে তোমাদের একজন আরেকজনকে যে সাধারণভাবে সম্বোধন করে থাকো সেই সাধারণভাবে আমাকে সম্বোধন করো আমাকে এত সব তোমরা অমুক তুমুক বলে কখনো সম্বোধন করো না শতান শেন তোমাদেরকে এর মাধ্যমে বিপথে না ফেলে দেয় তোমরা যেন পথ দিকে না ঝুকে যাও শৈতন যেন তোমাদেরকে না ঝুঁকায় নেয় আমি কে আনা আমার নাম হল মুহম্মদ আবদুল্লাহ রাসুল আমার পরিচয় হল সর্বোচ্চ সম্মানজনক পরিচয় আমার আবদুল্লাহ আমি হলাম আল্লাহ সুবাহর বান্দা ওয়ারসুহ এবং আমি আল্লাহ আলার রাসুল ফিরিয়া তাই আসুন এরপরে বলছেন মা ও আমি কখনো পছন্দ করি না যে দর্শক বৃন্দ এ পর্যায় আমরা একটু সংক্ষিপ্ত বিরতি যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো দর্শনী ওসালাম আলাইকুম ওরকাত विश्वजहान परचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तुम्हार आलोक जीवन गड़ारे पी बांगल्ई अपनवाचित किताब बुलबुल माराम मीन आदिल्लाकाम मध्यमे पिस्टिंग देख बाराम प्रति रविवार मंगलवार और बृहस्पतिवार रे नेश रिश्ती भी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 প্রতি শুক্রবার রাত আটটা এ of Allah He satisfies In the light of Glorious Quran বাংলা authentic হ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 আসসালামাইকুম প্রিয় দর্শক বৃন্দু রাহালাম বলছেন তোমরা আমার যে স্থান আল্লাহ রবী আলম দিয়েছেন সেই স্থানের উপরে তোমরা আমাকে নিতে চাইবা এটা আমি কখনো পছন্দ করি না বরং আল্লাহ রসুল সাল্লাম আলে আর বুখারীর হাদিস টি তিন চারশো তো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিনি কঠিন শক্ত ভাবে সতর্ক করে দিচ্ছেন বলছেন তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জিতা এইসা ইবন মারিয়াম ঈসা আলহি সাল্লামের ব্যাপারে বারাবারি করেছে ঈসা আলহী সাল্লা যে মর্যাদা ছিল তিনি হলেন আব্দুল্লাহ ও রসোল আল্লাহর বান্দা এবং আল্লাহর কিন্তু সেই মর্যাদার আসনে তাকে না রেখে তারা ইসাকে ছেলে এই পর্যায়ে তারা পৌঁছাই দিয়েছে বা কেউ কেউ আল্লাহ তাকে গণ্য করে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিলেন যে তোমরা এই ধরনের আমাকে কেন্দ্র করে বারাবারি না। আমি হলাম আবদুল্লাহ আল্লাহর বান্দা আর আল্লাহ হলেন সুবহান তিনি হলেন মাবুদ। আমি হলাম মখলুক তিনি হলেন খালেক আমি হলাম রব আমি প্রতিপালিতামকে বেশি বেশি ঘনাগুনী বেশি বেশি তার প্রশংসামূলক বৈশিষ্ট্য বা লকব এগুলি দেওয়াটা কোন ভালো বিষয় নয় বরং আল্লাহ রসুল্লাম কঠোরভাবে বলেছেন কত সুন্দর বলে দিয়েছেন আনা আমি হলাম আল্লাহ একজন বান্দা এটাই হলো আমার সর্বোচ্চ মর্যাদার বিষয় নাতে তোমরা আর কিছু প্রিয় বন্ধুরা এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে শুধু আল্লাহ রাসুল সাল্লাম তাকেই আমরা শুধু তার ক্ষেত্রে বিশেষণ গুলি বর্জন করে শুধু আবদুল্লা ও রাসুলু বলবো আর অন্যের ক্ষেত্রে নয় তা নয় আল্লাহ রসুল সালি হুসালাম তিনি রহমত হয়ে যেতে পারে এমন বিষয়গুলিকে তিনি বর্জন নিজে করলেন নিজে প্রত্যাখ্যান করলেন নিজে সেগুলির তিনি প্রতিবাদ করলেন প্রতিবাদ করে তিনি আমাদেরকে সহজ সরল পথ তিনি দেখিয়ে দিলেন ইন্নামা আনা মুহাম্মদ আমার নাম হলো মুহাম্মদ। ওয়ান্নামা আনা আব্দুল্লাহু ওয়া রাসূলু আমি হলাম একজন আল্লাহর বান্দা ও তার রাসূল এর চেয়ে বেশি আর কিছু নয়। আমাদের একটু বিষয়টি ভালো করে উপলব্ধি করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি বারবার কি করলেন? নিষেধ করলেন। বারবার খ্রিস্টানদেরকে যারা তাদের হিসাবে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ রসুল জীবনের শেষ মুহূর্তে সোমবার সকাল নয় দশটার দিকা চাস্তির সময়ের দিকে তিনি যখন বিদায় নিচ্ছেন সেই বিদায় মুহূর্তে সর্বশেষ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ যাও। তোমরা আমার কবরকে কে কখনো ঈদের স্থান তোমরা আমার কবরকে আনুষ্ঠানিকতার স্থান হিসেবে তোমরা আমার কবরকে কে সে ধরনের উৎসবের স্থান হিসেবে কখনো গ্রহণ করো না বরং অন্য বন্যায় আসছে কবরকে কেন্দ্র করে তিনি এত সতর্ক বাণী উচ্চারণ করলেন নিজের কবর কেও কেন্দ্র করে যেন কিছু না হওয়ার সুযোগ হয় সেজন্য তিনি অগ্রিম জীব দশায় তিনি সেগুলিকে সতর্ক করে গেলেন কিন্তু আজকে আমরা আল্লাহবায় পড়ে গেছি আমরা যেন কবরকে কেন্দ্র করে হলো আমাদের সব কেন্দ্র করে আমাদের ছিল না এখানে কেউ অনেকে আমরা ভুল ধারণা মনে করতে পারি রাসুল সাল আলাইহাল্লাম এর কবর দেওয়া হয়েছে তার ঘরে আয়সা রাহার ঘরে কখনো বাইরে নয় কখনো মসজিদে নয় তবে সেখানে বাকি কবরস্থানে কেন দেওয়া হয়নি না দেওয়ার কারণে যেটি এক হাদিসে এসেছে আনাসার থেকে বন্ধিত এবং আয়সারদ থেকে বলছেন করেছিলেন বাইরে কবর দেওয়া হলে মানুষেরা হয়তো সেই কবরকে নির্ধারণ করতে পারে এজন্য সাল্লাম এর কবর দেওয়া হয়েছে এছাড়া আর বর্ণনা হলো আল্লাহ রসুল নবী রাসুল গর নিয়ম হলো তারা যেখানে ইন্তকাল করবেন সেখানে তাদেরকে দাফন করার নিয়ম রাসুল সালসাল্লাম এর কবর কখনো মসজিদে নবাবীর ভিতরে ছিল না তার যুগে কখনো ছিল না সেটি বাইরে ছিল তার লহু আমার রদে ল কবরের জায়গাগুলিকে বেশ বিশাল ভাবে প্রাচীর দিয়ে একেবারে উপর ছাদ পর্যন্ত সেটাকে শক্তভাবে আলাদাভাবে সেটাকে মসজিদ থেকে যেন ভিন্ন করে নেওয়া হয়েছে এভাবে আল্লা রাসুল সাল্লাম তিনি হলেন আমাদের অনুসরণীয় ব্যক্তি তিনি যেভাবে তাওহিদকে সংরক্ষণ করেছেন তাওহিদের বিষয় আল্লাহ সুবাহত্ববাদের বিষয় তার সাথে শিল্পী লিপ্ত হওয়ার বিষয়ে কি তিনি যতটুকু গুরুত্ব দিয়েছেন যেভাবে তিনি সতর্কতা অবলম্বন করেছেন আমরাও যেন ঠিক আছে গ্রহণ করা দরকার সেই পথে আমাদেরকে চলা দরকার খবর কেন্দ্রিক যে আজকে আমরা শিরকে হচ্ছি কিভাবে তিনি এই বিষয়টিকে সতর্ক করেছেন প্রথম হল সারা জীবন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তিনি যারা কবর পূজারি ছিল ইয়াহুদ নাসারা করেছেন। তাদের ধ্বংসের জন্য হুশিয়ারি উচ্চারণ করেছেন তৃতীয় হলো বরং সহিদে এসেছে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম আলী রাজা প্রেরণ করলেন উঁচু খবরকে তুমি ভেঙে সমান করে দাও আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাম তিনি সিরকের সকল পদগুলিকে বন্ধ করার জন্য কতই না তিনি চেষ্টা করেছেন তিনি মৌখিক ভাবে মানুষ যেগুলিতে হতে পারে সেগুলি বন্ধ করেছেন মানুষ মানুষের ক্ষেত্রে লিপ্ত হতে পারে সেগুলি বন্ধ করেছেন সকল দিক থেকে শেরকের সব পথ গুলিকেই আল্লাহ রসুল সাল্লাহ বন্ধ করে দিয়েছেন তাই প্রতিটি আলেম বিশেষ করে যারা ওয়ারাসুল্লা বলে আমরা দাবি করি নবী রাসুলদের ওয়ারিস হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের মতোই ক্ষেত্রে সচেতন হওয়া এবং শেলকের পথগুলি বন্ধ করে মানুষকে সঠিক তাউহিদের প্রতি তাওহিদের পথে পরিচালিত করা আল্লাহ রাবুল আলামিন। আমাদের সবাইকে এই বিষয়টি উপলব্ধি করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন আমরা যেন ইমানের সাথে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তৌহিদ এর উপর প্রতিষ্ঠিত থেকে শের থেকে আমরা যেন বিরত থাকতে পারি ইসলাম গরহিত সকল বিষয় থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন পরিশেষে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিতে চাচ্ছি আলমিন ও সাল ওসসালাম